চালাক মারিয়া অনেক দিন আগে এক বিরাট রাজ্যে এক সদাগর থাকত নাম গোবিন গোবিন ছিল সেখানকার সবচেয়ে ধনী ব্যবসায়ী আর রাজপ্রাসাদের কাছেই থাকত এখন এই সদাগর গোবিনের তিন মেয়ে বড় মেয়ের নাম এলিনা মেজ মেয়ের নাম গ্রেটা আর ছোট মেয়ের নাম মারিয়া মারিয়া তিন বোনের মধ্যে সবচেয়ে সুন্দরী একদিন রাজা এই সদাগরকে প্রাসাদে ডেকে পাঠালো। মহারাজের জয় হোক এসো গোবিন স্বাগতম মহারাজ আপনি ডেকে পাঠিয়েছেন হ্যাঁ গোবিন ব্যাপারটা হল যে পাশের রাজ্যের সঙ্গে আমাদের এক বিরাট ব্যবসায়িক চুক্তি হয়েছে এমন বিশ্বস্ত কাউকে চাই যে নিরাপদে জিনিসগুলো সেখানে পৌঁছে দেবে। আর আমি চাই এই কাজের ভার তুমি মহারাজের এই কথা শুনে গোবিন চিন্তায় পড়ে গেল মেয়েদের জন্য দুশ্চিন্তা হচ্ছে কারণ কখনো তাদের ফেলে সে কোথাও যায়নি কি ব্যাপার গোবিন তুমি এত চুপ করে আছো যে সেরম কিছু না মহারাজ আসলে আমি চলে গেলে আমার মেয়েরা বাড়িতে একেবারে একা হয়ে যাবে ওদের জন্য চিন্তা হচ্ছে এই আর কি চিন্তা করোনা তুমি যাবার পর তোমার মেয়েদের ঠিক মতো দেখাশোনা করা হবে সব ঠিক হয়ে যাবে যথাজ্ঞা মহারাজ গোবিন মেয়েদের একা ফেলে যেতে রাজি ছিল না কিন্তু মহারাজের আদেশ অমান্য করা যাবে না বাড়িতে মেয়েদের কাছে বিদায় নিতে গেল সে তিনটি গোলাপ গাছের টপ পেল সে প্রত্যেক মেয়েকে এক একটা টপ দিল আর তাদের বলল আমি কাজের জন্য একটু বাইরে যাচ্ছি কাউকে কিন্তু বাড়িতে ঢুকতে দেবে না যদি দাও তাহলে আমি এই টপ দেখে বুঝতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না বাবা আমাদের জন্য তোমাকে চিন্তা করতে হবে না গোবিন মেয়েদের বিদায় জানিয়ে চলে গেল পরের দিন রাজা তার দুই বন্ধুকে নিয়ে তার বাড়িতে গেল রাজাকে আসতে দেখে মারিয়া তার দুই দিদিকে বলল চলো আমরা গিয়ে সেলার থেকে রাজার জন্য সুরা নিয়ে আসি আর আমি চাবি নিয়ে যাচ্ছি অ্যালিনা তুমি লন্ডনটা নিয়ে নিও গ্রেটা তুমি একটা বোতল নিয়ে নাও মারিয়ার কথা শুনে রাজা বলল না এত কষ্ট করতে হবে না আমাদের কিছু ঠিক আছে তোমরা যেও না কিন্তু আমাকে যেতেই হবে মারিয়া সেখান থেকে চলে গেল সে ছুটে তাদের প্রতিবেশীর বাড়িতে গেল দরজা খুলুন একটু দরজাটা খুলুন না এখন কে এলো এত রাতে আবার কে এলো কাকিমা আমি মারিয়া দয়া করে দরজাটা খুলুন না ও, মারিয়া, তো এত রাতে এখানে কি মনে করে এলে কাকিমা আমার দিদিদের সঙ্গে ঝগড়া হয়েছে আমাকে দয়া করে আপনার কাছে আজকে রাতটা থাকতে দিন ও ঠিক আছে ভেতরে এসো ভেতরে এসো মা মারিয়া সারা রাত সেই বৃদ্ধার বাড়িতে কাটালো। যখন মারিয়া ফিরে এল না রাজা খুব রেখে গেল মারিয়া সকালে যখন বাড়িতে এলো। দেখলো যে তার দিদিদের টবির গোলাপ গাছ তচ নজ হয়ে গেছে কারণ তারা বাবার আদেশ অমান্য করেছে সে তার বড় দিদির ঘরে গেল দেখলো যে এলিনা জানলার কাছে দাঁড়িয়ে প্রাসাদের বাগানের দিকে তাকিয়া আছে মারিয়া তুমি এসে গেছো। দেখো বাগানে আপেলগুলো কি সুন্দর দেখাচ্ছে খেতেও নিশ্চয় খুব সুস্বাদু যাও না আমার জন্য কয়েকটা নিয়ে এসো এলেনা এত বড় হয়ে গেছ তাও বাচ্চাদের মতো জেদ করছো ওহ যাও না মারিয়া নিয়ে এসো আচ্ছা আমি যাচ্ছি মারিয়া জানলা দিয়ে লাফিয়ে বাগানে ঢুকলো। গাছ থেকে আপেল পেরে নিল সে যখন ছুটে তখন এলিনা চিৎকার করে উঠল মারিয়া সামনের গাছগুলোতে লেবু হয়েছে কয়েকটা লেবু তুলে আবার মারিয়া ছুটে বাগানে গিয়ে লেবু তুলে যেই ফিরে আসবে বলে ঘুরেছে অমনি মালি তাকে দেখে ফেললো মালি তাকে তাড়া করলো লেবু চুরি করে কি ভেবেছ তুমি পালিয়ে যাবে সে এমন ভাবে মাটিতে পড়ে গেল যে আর উঠতে পারে না আর এই সুযোগে মারিয়া পালিয়ে গেল কেউ জানতে পারলো না যে চোর কে কোথা থেকে এসেছে আর কোথায় পালিয়ে গেল মারিয়া বাড়ি ফিরে এলো সে আপেল আর লেবু এলিনাকে দিয়ে খুব দিলাম আর কোনা চলে গেল কিন্তু সে যা বলল তাতে এলিনা কানও দিল না এলিনা আয়েস করে আপেল খেতে লাগলো আর মিষ্টি খেতে আপেলগুলো ভাগ্য ভালো মারিয়া এনে দিল নয়তো আমি এগুলো খেতাম কে করে বেচারা মালি এখনো নিশ্চয় পরের দিন তার মেজ দিদির কলা খেতে ইচ্ছে করলো সে মারিয়াকে বলল কলা এনে দিতে আগের দিন হয়েছে তারপর আর সেই বাগানে যাওয়ার ইচ্ছে মারিয়ার ছিল না কিন্তু দিদি এমন বায়না করল যে তাকে যেতেই হলো। এবার যখন সে বাগানে গেল রাজা বাগানে ঘুরে বেড়াচ্ছিল সে মারিয়াকে দেখতে পেল ও এটা তা হলে তোমার কাজ এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে রাজা মারিয়াকে অনেকগুলো প্রশ্ন করল আর মারিয়া সত্যিটা বলে দিল তখন রাজা তাকে বলল দেখো তুমি যে অন্যায় করেছ তার শাস্তি তোমাকে আমি তোমার বাড়িতে দেব এসো আমার সঙ্গে রাজা তার বাড়িতে চলল মারিয়া তার পিছু পিছু রাজা বার বার পেছনে তাকে দেখছে যাতে মারিয়া পালাতে না পারে কিন্তু হঠাৎ রাজা পেছনে ফিরে দেখে মারিয়া উধাও তার কোন চিহ্নই নেই সারা শহর তন্ন তন্ন করে খোঁজা হলো। কিন্তু তার হদিশ পাওয়া গেল না রাজা ভীষণ রেগে গেল সব সময় তিরিক্ষিমেজাজে থাকে আর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল মাসের পর মাস কেটে যায় স্বাস্থ্যের উন্নতি হয় না এর মধ্যে মারিয়ার দুই দিদির রাজার দুই বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল এখন তাদের সন্তানও হয়ে গেল একদিন মারিয়া চুপি চুপি তার বড় দিদির বাড়িতে ঢুকলো তার বাচ্চাদের উঠিয়ে সে সেখান থেকে পালিয়ে গেল সে একটা ফুলের ঝুঁড়িতে বাচ্চা দুটোকে রেখে ফুল দিয়ে ঢেকে দিলিতে বাচ্চা আছে তারপর ছেলেদের মতো সাজ পোশাক পরে ঝুঁড়িটা মাথায় নিয়ে প্রাসাদের দিকে চললো আর চিৎকার করে বলতে লাগলো কে এই ফুল রাজার কাছে পৌঁছে দেবে রাজা ভালোবাসার জন্য অসুস্থ সে সত্যিই ভালোবাসার জন্য অসুস্থ বলো কে রাজার কাছে ফুল পৌঁছে দেবে বলো আমায় রাজা নিজের বিছানায় বিশ্রাম নিচ্ছিল সে এই চিৎকার শুনতে পেল সে তার পাহারকে ডেকে পাঠাল ভেতরে এসো যে লোকটা বাইরে ফুল বিক্রি করছে তার কাছ থেকে যাও শিগ্রি গিয়ে ফুল কিনে আনো প্রহরী বাইরে গিয়ে সেই এক ঝুঁড়ি ফুল কিনে আনলো ঝুঁড়িটা রাজাকে দিল রাজা যেই ঝুঁড়ির ঢাকনা সরিয়েছে অমনি তার ভেতরে শিশুর কান্না শুনতে পেল দেখে ঝুঁড়ির ভেতরে দুটো বাচ্চা ফুলের ভেতরে শুয়ে আছে মনটা তার ভালোবাসায় গেল। সে মারিয়াকে কিভাবে এই উপহারের মূল্য চোখাবে কিন্তু তখনই মনে পড়ে গেল যে মারিয়া কিভাবে তাকে অপমান করেছিল সে আবার প্রচণ্ড রেগে গেল ভাবল এর প্রতিশোধ সে নেবেই ঠিক তখনই প্রহরী ভেতরে এল মহারাজ আপনি যে সদাগরকে বাণিজ্যের জন্য পাঠিয়েছিলেন সে ফেরতে এসেছে ঠিক আছে তুমি গিয়ে তাকে বলো কাল সভায় যেন হাজির হয় পাথরের চাপকানটাও যেন আর যদি সে না নিয়ে আসে তাহলে তাকে শাস্তি পেতে হবে যথাজ্ঞা মহারাজ বাড়ির অবস্থা দেখে সদাগরের মন খারাপ হয়ে গেল তার মনে পড়ল যে মেয়েরা তাকে কথা দিয়েছিল যে কোনো বিপদ হবে না কিন্তু বাড়িতে এক মেয়ে কেউ দেখতে পেল না জানতে পারলো যে তার অনুমতি ছাড়াই বড় দুই মেয়ে বিয়ে করেছে প্রহরী সেখানে এল শোনো মহারাজের আদেশ তুমি কাল সকালে সভায় যাবে আর সঙ্গে মহারাজের জন্যে পাথরের তৈরি একটা চাপকান নিয়ে আসবে যদি না আস তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে সদাগর ভাগ্যের পরিহাস মেনে নিল একদিকে সে জানে না যে কোথায় তার মে মারিয়া আর অন্যদিকে রাজার সেই আদেশ পালন এটাও সে জানে যে একদিনের মধ্যে পাথরের চাপকান তৈরি করা অসম্ভব একদিনের মধ্যে এই চাপকান আমি কোথেকে পাব বাবা সে তোমাকে চিন্তা করতে হবে না তুমি এই চকটা নিয়ে প্রাসাদে যাও আর গিয়ে বলো যে তুমি চাপকান বানানোর জন্য রাজার মাপ নিতে চাও সাদাগর কিছুই বুঝতে পারল না কিন্তু মারিয়ার প্রতি তার বিশ্বাস ছিল তাই চক নিয়ে গেল। তুমি খালি হাতে এসেছো চাপকানটা কোথায় মহারাজ আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি সেটা বানাতে পারিনি আচ্ছা তাহলে তুমি মৃত্যুর জন্য তৈরি হও না মহারাজা করে আমাকে ক্ষমা করুন আমাকে তার মন খারাপ হয়ে গেল যে কিভাবে মেয়েকে সে রাজার হাতে তুলে দিতে পারে সে বাড়িতে গিয়ে দেখে মারিয়া তার জন্য অপেক্ষা করে আছে বাবা ওখানে কি হলো মা এখন আমি কি করি রাজা আদেশ দিয়েছেন চাপগানের বদলে তোমাকে তার হাতে তুলে দিতে হবে চিন্তা কর না বাবা ঠিক আমার মতো দেখতে একটা পুতুল নিয়ে যাও পুতুলের মাথায় একটা সুতো বাধা থাকবে আর সেই সুতোটা টানলে আমি হ্যাঁ বা নাই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব পরের দিন সদাগর মারিয়াকে নিয়ে প্রাসাদে পৌঁছল রাজা মারিয়াকে তার ঘরে পাঠানোর আদেশ দিল সিপাইরা মারিয়াকে রাজার কাছে নিয়ে গেল মারিয়া সেই পুতুলটা নিজের পোশাকের ভেতরে লুকিয়ে রেখেছিল যেই দরজা বন্ধ হয়ে গেল সে চুপি চুপি পুতুলটা তার পোশাকের ভেতর থেকে বার করে আনলো নিজে বিছানার নিচে লুকিয়ে পড়ল আর সেই সুতোটা নিজের হাতে ধরে মারিয়া আশা করি তুমি ঠিক আছো মারিয়া পুতুলের মাধানের নেড়ে সম্মতি জানালো। রাজা প্রশ্ন করে যেতে লাগল তার সব অন্যায়ের কথা বলে গেল আর সব ভুলের জন্য মারিয়া মাথা সম্মতি জানিয়ে গেল এই আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম রাজা তলোয়ার বের করে পুতুলের মুণ্ডু ধর থেকে আলাদা করে দিল সেই মুন্ডুটা মাটিতে পড়ল রাজার মনে হলো কেউ যেন তার পায়ের পাতায় চুম্বন করলো। এত ভালবাসা যে মৃত্যুর পরেও আমি কি করলাম এই হাত দিয়ে তোমাকে হত্যা করলাম তাহলে এখন আর আমি থেকে কি যেই রাজা নিজের গলা কাটতে গেল মারিয়া বিছানার নিচ থেকে বেরিয়ে এলো আর রাজা তাকে জড়িয়ে ধরল তারপর দুজনের বিয়ে হলো আর সুখে শান্তিতে ঘর করতে লাগলো